পরম করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু হে বস্ত্রাবৃত রাত্রিতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম অথবা তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে আমি আপনার প্রতি অবতীর্ণ করছি গুরুত্বপূর্ণ বাণী নিশ্চয় ইবাদতের জন্য রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল নিশ্চয় দিবা ভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্ম আপনি আপনার পালন কর্তার নাম স্মরণ করুন এবং একাগ্র চিত্তে তাতে মগ্ন হন তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোন উপাস্য নেই অতএব তাকে গ্রহণ করুন কর্ম বিধায়ক রূপে কাফির রাজা বলে সেজন্য আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন বিত্ত বৈভবের অধিকারী मिथ्या केड़े दिन तर के किश दिनारीकल और अग्निकुण्ड गलग्रह हो जाए खाद्य এবং জন্ত্রণাদ শাস্তিউমু কীল ইলে ইলা যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তু আমি তোমাদের কাছে একজন রসুলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি যেমন প্রেরণ করেছিলাম ফিরাউনের কাছে একজন রসুল অতপর ফিরাউন সেই রসুল কে অমান্য করল ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন বালককে করে দিবে বৃদ্ধি কুহু মূল ইহি তৎকুত্তব্বিহি সবিল সেদিন আকাশ বিদিন হবে তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে এটা উপদেশ অতএব যার ইচ্ছা সে তার পালন কর্তার দিকে আলিম مِنَ বালিন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 बदतर दंडायमान हन रिर प्रतिया संगीत दलो दंडायमान है आल्लाबा और रिपोर्टरिम करें तुम्हारा एर पूर्ण हिसाब राखते अतए तुम्हारे क्षमापरायन क्या कोरने जतटूक तुम्हारे सहज तुकु तुक आबत्ति करें तुम्हारे मध्य क्यों क्यों असुस्थ क्यों आल्लर अनुग्रह सन्धने देशे विदेशे जाऊ केल्लर पथे जिहादे लिप्त हो कई कुरने जोटूक तुम्हारे सहज तुकु आबत्ति कर तुम्हरा नाम काएम करो जकत दाओ एवं आल्ला के उत्तम ऋण दाओ তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু